আল্লাহ এবং তার অনুমতির আগে আর আল্লাহ কে ভয় করি তোমরা নিজেদের সর উচ্চ করো না সর অপেক্ষা এবং তার সাথে এত উচ্চ স্বরে কথা না। যেমন তোমরা পরস্পর একে অন্যের সাথে উচ্চ স্বরে বলে থাকো আং তাহা অন্যথায় তোমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে বা আং তুমলা অথচ তোমরা টেরও পাবে না তারা সে সমস্ত লোক যাদের অন্তরকে আল্লাহ বিশুদ্ধ করেছেন এর জন্য তাদের জন্য মার্জনা ও মহান পুরস্কার রয়েছে তাদের অধিকাংশই নির্বোধ আর যদি তারা একটু ধ্বজ ধারণ করত এ পর্যন্ত যে निकट बेर तब तमीन इन जाना संबदे पताबाई आनु तब खूब अनुसंधान আং তোবু কৌম্বী জাহা আলী যেন অজ্ঞতা বসত কোন সম্প্রদায়ের ক্ষতি করে না ফেলস বেহ আলা আলত না দিবেন অতঃপর নিজেদের কৃতকর্মের জন্য অনুদপ্ত হতে হয় অনেক বিষয় এমনও আছে যে যদি তিনি তত তোমাদের ওপর মতানুসরণ করেন তবে তোমাদের বিশেষ ক্ষতি হবে এবং তোমাদের মনে ঘৃণা জন্মিয়ে দিয়েছেন আলকুফান এবং অবাধ্যতার প্রতি এ সমস্ত লোকই সরল পথে রয়েছে فاضلام مین اللہি ওয়া নি'মা আল্লাহর করুণা ও অনুগ্রহে ওয়াল্লাহু আর আল্লাহ আলেমুন হাকীম মুহাগানি প্রোগ্রাময় ওয়া ইন ত্বা'ইফাতানি মিনাল মু'মিনিনা আর যদি মুসলমানদের দুই দল ইয়াকুদা তালু পরস্পর যুদ্ধে লিপ্ত অনন্ত যদি তাদের এক দল অন্য দলের উপর বাড়াবাড়ি বাড়ি করে তো কলুলতি তাব তবে সেই দলের বিরুদ্ধে যুদ্ধ করো যে দল বাড়াবাড়ি করে হাত্তা তাফিআলা আম যে পর্যন্ত না তারা আল্লাহর আদেশের দিকে ফিরে আসে যদি তারা প্রত্যাবর্তিত হয় নিশ্চয়ই আল্লাহ ত্যায় বানদেরকে পছন্দ করেন সকলে পরস্পর ভাইনা যেন তোমাদের প্রতি দয়াবর্ষিত হয় পুরুষ গন পুরুষদের প্রতি উপহাস করা উচিত আসা বিচিত্র কি যে তারা আল্লাহর নিকট তাদের চেয়ে চেষ্টতর হবে আর না উপহাস করা উচিত কি যে তারাও তাদের তোমরা একে অপর অন্যকে দিও না এবং একে অন্যকে কলঙ্কযুক্ত উপাধিতে সম্বোধন করো না নাম যুক্ত হওয়া দূষণীয় অনেক অনুমান হতে বেঁচে থাকো বা ইসমুন কেননা কোনো অনুমান জনক হয়ে থাকে তোমরা অবশ্যই ঘৃণা করে থাকো আর আল্লাহকে ভয় করো রাহিম। নিঃসন্দেহ আল্লাহ বরত কবুলকারী দয়ালু হে উনসা। আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন অধিক সম্ভ্রান্ত ইহ আলি হাকিম আল্লাহ সম্মুখ জ্ঞাতা সর্ববিদিত এই গ্রাম্য লোকেরা বলে যে আম আমরা ইমান এনেছি এবং এখন পর্যন্ত তোমাদের অন্তর ইমান প্রবেশ করেনিং আর যদি তোমরা আল্লাহ তার রসুলের নির্দেশ মান্য করো যারা আল্লাহ রসুলের উপর ইমান এনেছে তোমরা কি আল্লাহকে তোমাদের ধর্ম গ্রহণের সংবাদ দিচ্ছ والله يعلم قدس الله فريقتو আছেন মাহফিল سماواتে ও মাহফিল আরদে সমগ্র আসমান ও জমিনে যা কিছু আছে প্রত্যেক বিষয়ে والله بكل شيء عليم এবং আল্লাহ সর্ববিষয়ে মহা জ্ঞানী ইয়ামুন নুন আলাইকা আর তারা আপনার প্রতি অনুগ্রহ করা বলে প্রকাশ করছে আন তিনি তোমাদেরকে ইমানের প্রতি পথ প্রদর্শন করেছেন যদি তোমরা সত্যবাদী হও ইন নিশ্চয় আল্লাহ জানেন আসমান জমিনের সমস্ত গোপন বিষয় অল্লাহ বাসরম বিমা তাহম আলুন এবং তোমাদের সমস্ত কার্যকলাপও জানেন